সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ও সালাম আল নবীল ওয়লা আলহি ওয়াসবি ও বাদ। সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রচিত বয়ান আকিদার বর্ণনা এই গ্রন্থটি যা বাংলায় ইমাম তাহাব আকিদা নামে বিখ্যাত সেই গ্রন্থটি একটি অংশ নিয়ে এই গ্রন্থটির এক অংশে আমাদের ইমাম আবুজাহর তাহবির রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রসোলা সাল্লা স্লামের এবং তার সাথে অন্যান্য নবীদের যে সমস্ত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার মধ্যে রয়েছে যে নবুয়তের প্রমাণ কি নবুয়ত কিভাবে প্রমাণিত হয় যে তারা নবী ছিলেন আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে অন্যান্য নবীদের প্রমাণের জন্য আল্লাহ তালা বিভিন্ন নিদর্শন দিয়েছেন আমাদের নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাহামের নবুত এবং রিসালত প্রমাণের জন্য আল্লাহ তালা কোরআন কারিমী ঘোষণা করেছেন সাথে সাথে আরও বেশ কিছু নিদেশন রয়েছে যেগুলো আমাদের কাছে বা অবশ্যই অবশ্যই যে জ্ঞান অর্জিত হয় যাতে কোন সন্দেহ থাকতে পারে না এরকম অকায় জ্ঞান আমাদের এসেছে এর কতগুলি কারণ আছে প্রথমত কোরআন কারিমে তা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে এগুলো এমনভাবে বর্ণিত হয়েছে যে যোগ যুগ ধরে মানুষের ভিতরে তার বর্ণনা চলে আসছে সন্দেহ করার মতো কিছু নয় এটাকে তাওয়াতুর বলা হয় তো পর্যায়ে এসেছে হাদিসের মধ্যে অনুরূপ ভাবে এগুলোর কিছু কিছু বর্ণনা শব্দ শব্দগত ভাবেও আসছে কোনো কোনো বর্ণনা কোরনে করিমের মাধ্যমে আসছে কোন কোনো বর্ণনা হাদিসে কুদ্সির মাধ্যমে আসছে বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে রসুল্লা সাল্লা যে তিনি আল্লাহ রসুল ছিলেন এই বিষয়টি বিভিন্নভাবে আমাদের কাছে এলমে ইয়াকিন বা দৃঢ় এলমের মাধ্যমে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে তাছাড়া উম্মতের মধ্যে সেগুলো প্রসার লাভ করেছে এবং আলেমরা এভাবে গ্রন্থ লিখেছেন বিশেষ করে ইমাম বাই হাকির আলাই লিখেছেন দালাল নবুয়া ইমাম আবু ওয়াইম লিখেছেন দালাল নবুয়া অনুরূপভাবে শেখ হুসাইব তাইমিয়র রহমতুল্লাহ আলী তার আলজাব সাহি ইমাম দিন আল মাসিহ এই গ্রন্থটির মধ্যে বেশ কিছু বেশ কিছু নিদর্শন তুলে ধরেছেন এগুলিকে বলা হয় আলাম উন্নবুয়া এবং মাওয়ার দি লিখেছেন আলাম উন্নবুয়া এভাবে যারা আলাম উন্নবুয়া বা দালবুয়া যারা লিখেছেন তারা আসলেই রসোল্লা যে নবী এবং রাসুল ছিলেন সেটাকে প্রমাণ করার জন্য বিভিন্ন বিভিন্ন দলির প্রমাণ তুলে ধরেছেন আজকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা শুরুতে আলোচনা করব যে কোন কোন বিষয় দিয়ে আমরা প্রমাণ পেতে চেষ্টা করবো যে মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন যদি আমরা কোরআন হাদিস এবং বিভিন্ন ইতিহাসের গ্রন্থ দেখি তাহলে আমরা দেখতে পাব যে আমরা সাত ধরনের প্রমাণ দিতে পারি যে মহম্মদ রাসুল্লাহ সাল্লা আলাহিস আল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত রাসুল ছিলেন সাত ধরনের যে সমস্ত প্রমাণের কথা আমরা বলেছি তার মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে বিশারাত পূর্ববর্তী কিতাব সমূহে মহম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাহিস্লামের যে সমস্ত সুসংবাদ এসেছে সেগুলো প্রমাণ করে যে তিনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং নবী ছিলেন তারপরে আরও কিছু জিনিস আছে তার মধ্যে যেমন আছে রসোল্লা সাল্লাসম দুনিয়াতে আসার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রমাণ করে যে তিনি আসছেন এবং তার আসার কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি আসার কারণে যে কি কি জিনিস ঘটবে সেগুলি একটা অগ্রিম ইঙ্গিত দেওয়া হয়েছে এগুলিকে আরবিধা বলা হয় এরহাসাত প্রথমটি যেগুলো অন্য অন্য কিতাবে আসে বলা হয় বেসারাত तोमरा विशारा दिए प्रमाण करते चेस्ट करो मुहम्मद रसुल्लासम अल्लाह तला नबीम रसुल तेमी भाव एरहसादी एरहसा কোনো ইঙ্গিত বহ কোনো ঘটনা রসল আসাল্লামের আগমনের সময়কার ওই সময় ওই সময়ের বিশেষ করে ওই সময় যা যা ঘটেছে কোরআন এবং সুন্দা বর্ণিত হয়েছে এবং ইতিহাসে যা বর্ণিত হয়েছে সেগুলি দ্বারা বোঝা যাচ্ছে যে এমন কোনো কোনো ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে মহম্মদ রসোল্লা সাল্লাহ আসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন এবং আল্লাহ তালা একজন নবী এবং রাসুল পাঠাচ্ছেন সেই বিষয়গুলো প্রমাণ করে তৃতীয়ত যে জিনিসগুলো রসোল্লা নবুতে প্রমাণ করে সেটা হচ্ছে নসরুল্লাহ এমন কিছু খবর সংবাদ দিয়েছেন যেগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে এমন কিছু সংবাদ তিনি দিয়েছেন কিছু গায়বী সংবাদ তিনি দিয়েছেন যেগুলি সত্য বলে বিভিন্নভাবে কোরআন এবং সুনায় আহাদি এসেছে এবং সেগুলো বাস্তবে ঘটেছে আবার কিছু কিছু চার নম্বর কিছু কিছু নিদর্শন আমরা দেখতে পাই এর সোল্লা সাল্লা জীবনে কিছু কিছু কর্মকাণ্ড তার সাথে ঘটেছে ঘটনা তার হাতে ঘটেছে এরকম কিছু ঘটনা দিয়ে আমরা দেখতে পাই যে রসোল্লা সাল্লাম আল্লাহর নবী এবং রাসুল ছিলেন সেটা দ্বারা প্রমাণ পাওয়া যায় পঞ্চম যেটা হলো ব্যক্তি চরিত্র সোল্লা সাল্লাম ব্যক্তি চরিত্রের মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি আল্লাহ তাল নবী এবং রাসুল ছিলেন ষষ্ঠ হচ্ছে যে সুল্লা সাল্লাহ আসলাম যা নিয়ে এসেছেন তিনি শুধু প্রথম রাসুল্লাহম তার আগেও অনেকেই এই ধরনের এই ধরনের আরও দাবি এই ধরনের আরও নিদর্শন কিছু পূর্ববর্তী নবিরও নিয়ে আসছেন রসুল নিয়ে আসছেন এই দুই ধরনের মিল হওয়ার কারণে দুই ধরনের নিদর্শন মিল হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আসাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন আর সর্বশেষ সবচেয়ে বড় যে মর্যাদা সবচেয়ে বড় যে নিদর্শন সবচেয়ে বড় যে প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ তালার পক্ষ থেকে বড় ঐতিহাসিক যে জিনিস আল্লাহ তালা রেখে গেছেন কেয়ামত পর্যন্ত তা হচ্ছে কোরআন করিম এই ষাটটি জিনিসকে আমরা পরপর আলোচনা করবেন সারা প্রথমে আমরা এই আলোচনা করতে চাই যে আল্লাহ যে সমস্ত নিদর্শন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন সেগুলো আমাদের জন্য প্রমাণ করবে যে রসোল্লাহ সাল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমি কিতাব সমূহে যে আমাদের নবী মোহাম্মদ আসলামের কথা এসেছে তা কিন্তু আমরা কোরআনের মধ্যে পাই কোরআনের কারিম আল্লাহ তালা উল্লেখ করেছেন এটি হচ্ছে প্রথম প্রথম আমরা বলেছিলাম প্রথম নিদর্শন যার প্রথম প্রকার যার মধ্যে অনেকগুলো নির্দেশন আমরা উল্লেখ করব অনেকগুলো দলই করব যার সেটা হচ্ছে যে পূর্ববর্তী কিতাব আমাদের নবী মহম্মদ কথা উল্লেখিত আছে এবং সেখানে মহম্মদের গুনাগুন বর্ণনা করা হয়েছে সে এই জিনিসটা প্রমাণ করে যে নবী মহম্মদ রসোলা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং নাবী ছিলেন এর মধ্যে প্রথমে আমরা উল্লেখ করতে চাই যেহেতু এটা একটা ব্যাপক জিনিস যে পূর্বী কিতাব সমূহ আল্লাহ জানা সেখানে আমাদের নবীর কথা সেটাকে আগে প্রমাণ করতে হবে আছে সেটা আমাদের কোরআনকারিমে উল্লেখ করা হয়েছে কি না আমাদের কোরআনকারিম আল্লাহতালা উল্লেখ করেছেন যে পূর্ববর্তী কিতাব আমাদের নবীর উল্লেখ করা হয়েছে এমনকি কোথাও কোথাও তার নামও উল্লেখ করা হয়েছে বলে উল্লেখ এসেছে সেখানে আমরা দেখতে পাই কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মারুফাউল আনিল মু যারা অনুসরণ করে উম্মি নবীর উম্মি অর্থ হচ্ছে এমন নবী যে নবী কখনো লেখাপড়া করতে কোন প্রতিষ্ঠানে যাননি তার অনুসরণ করে যাকে তারা পায় লিখিত পায় যার সম্পর্কে লিখিত পায় এন তাদের কাছে ওরাতুল ইঞ্জিল ইঞ্জিল এবং তাওরাতে তারা লিখিত পায় বোঝা গেল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা গুনাগুন তার নাম তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা তাওরাতুল ইঞ্জিল এসেছে এবং সেখানে এটাও এসেছে যে তিনি ইয়ামিল মাহরুফ মারুফ উম আল মুখকার তিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন অসৎকাজ থেকে নিষেধ করবেন ওই ইহে রহমদ তৈবাত তিনি মানুষের জন্য ভালো জিনিসগুলো হালাল করবেন ও ইউহার খাবাইস জিনিসগুলোকে হারাম বলে ঘোষণা করবেন ওইয়াদ আনহুম ইসরাহম আল্লা কালি কান আলহিম তাদের উপর যে সমস্ত ভার চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলিকে তিনি লাঘব করবেন এবং তাদের তাদের যে সমস্ত কঠিন শাস্তি তাদের উপর আপত্তি হয়েছে সেগুলি থেকে তাদেরকে মুক্ত করবেন এই কথাগুলো পূর্ববর্তী কিতাবে উল্লেখ আছে এই কথাগুলো পুরোতে কিتابে বললিগা আছে আল্লাহ তাআলা এরপরে বলছেন আল্লাযিনা আমানু বিহি ওয়া আযজারুহু ওয়া নাসারুহু ওয়া তবাউ নূরাযি উনযিলা মা উলাইকা হুম মুফলিহুন যারা এই নবীর উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে তারা তারা সফলকাম হবে সুরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে এই নবীর কথা পূর্বতী কিতাব সমূহে রয়েছে অনুরূপভাবে আল্লাহ তালা কোরআনকারিম অন্য জায়গায় বলছেন যখন মরিয়ামের পুত্র ঈসা ঈসা আলহ সালাম যখন বললেন ইসরা ইল হে ইসরা ইল ইনি রসুল ইলাইদ্দিম আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসুল আমি সত্যায়ন করছি যে আমার আগে যে সমস্ত কিতাব নাজিল বিশেষ করে তাওরাতের আমি সত্যায়ন করছি ওয়া মুবা আমার পরের একজন রাসুল আমি সত্যায়ন করছি একজন মুবাসের সুসংবাদ দিচ্ছি আমার পরে যিনি আসবে ইয়াতিম্বাদি যিনি আমার পরেই আসবেন তার নাম হবে ইসমু আহমেদ তার নাম হবে আহমেদ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তার নামগুলি বলেছেন তিনি বলেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ তার নাম হচ্ছে আহমেদ তার নাম হচ্ছে যে মাহি এবং তার তিনি তার নাম হচ্ছে হাশের তার নাম হচ্ছে আকেব রসুল্লাহ আসালামের পাঁচটি নাম তার উল্লেখ করেছেন এর মধ্যে বোঝা যাচ্ছে রসুলের নাম মহম্মদ এবং আহমেদ এটা রসুল্লাহ সাল্লাহামের নাম যেই নামের কথা ঘোষণা করেছেন কিতাবে নাম ধরে এসেছে তাও ইঞ্জিলে ইঞ্জিলে মহম্মদ নাম ধরে এসেছেন তিনি এসে বলেছে তিনি বলেছেন যে বলেছিলেন তার জাতিকে যে একজন নবী আসবে আমার পরে যার নাম হবে আহমেদ যার নাম নাম হবে আহমদ। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন মা যাউ قالوا هذا سحر مبين কিন্তু এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার কওমের কাছে দলিল প্রমাণ সহ আসেন তখন তারা বলল যে এত সুস্পষ্ট جادو अर्थात काफेरा था, कुरान करीम के जदू घोषणा कर महम्मद्लम कर देखते नबी कथात उल्लेख अनुरूप भाव नबी कथा उल्लेख कर सरसरी मुख दिए बेर कर ईसा आला सलाउलमदल नाम उल्लेख कर তাকে ঘোষণা দিয়েছেন তোমাদের কাছে একজন নবী আসবে যখন সে নবী আসবে তখন তারপর আল্লাহ করিমে এটা সুরে সফে উল্লেখিত হয়েছে অনুরূপবাবা আল্লাহ কোরআন করিম অন্য বলেছেন কোরআনের কথা আল্লাহ পূর্ববর্তী কিতাব সমূহে উল্লেখ করেছেন যে কোরআন পূর্বী কিতাব সময় আসবে অনুরূপ এই কোরআনের কথা এবং নবীর কথাও পূর্বী উল্লেখিত হয়েছে বলে আল্লাহ করেছেন সুরাজার একশো ছিয়ানব্বই এবং একশো সাতানব্বই রায় সাতানব্বই রায় আল্লাহ বলছেন ওয়া ইনাহুফিজুবুল আউ আলীন এইটা পূর্ববর্তী কিতাব সময় উল্লেখ আছে এই কিতাবের কথা পূর্ববর্তী কিতাবের উল্লেখ আছে অন্য কিতাব সময় উল্লেখ আছে এই নবীর কথাও পূর্ববর্তী কিতাব সময় উল্লেখ আছে এর ফলে আল্লাহ তালা বলছেন তাদের জন্য আলম যারা লুকায় না যারা গোপন করতে চায় না তারা ভালো করে জানে যে এই নবী মহম্মদ রাসুল উল্লাহ সাল্লা সামাল পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল এবং এই কথাটি তাদের কিতা উল্লেখ আছে এই উল্লেখ থাকাটি একটি আলামত যে আমাদের নবী মহম্মদ রাসুল্লাহ সাল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং এখানে যাদের যে সমস্ত আলেমের কথা বলা হচ্ছে তারা আর কেউ না তারা হচ্ছেন যারা রসল্লা সাল্লামের যুগে ইমান এনেছিলেন রসুল্লাহামকে দেখেই তাদের মধ্যে বিখ্যাত ছিলেন আব্দুল ইবিনাল্লাম তিনি ইহুদীদের নেতা ছিলেন এবং তিনি তখনকার সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি রসোল্লা দেখে তার গুণাগুণ মিলিয়ে দেখেছিলেন যে সমস্ত গুণাগুণের কথা তাদের কিতাব এসেছে তাওরাত এবং জিলা সুগুলি মিলিয়ে দেখে তারা ইমান এনেছিলেন বিশেষ করে আবদুল্লাহ বিন সালাম রাদিউল্লাহু তিনি তাওরাতের আলেম ছিলেন তিনি দেখেছেন যে মোহাম্মদ রসোল্লাহাম সম্পর্কে তাওরাতে যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে হুবহু তার কথা মিলে যায় তারপর তিনি আল্লাহ ঘোষণা করছেন আওয়ালাম ইয়ে ইসরা আলমরা যেখানে জানতে পারছে এই নবী সম্পর্কে এবং মিলিয়ে দেখছে সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য নিদর্শন যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং অনুরূপভাবে আমাদের বিখ্যাত সেই সালমান ফারসিরাদু সাহাবি আমাদের বিখ্যাত সাহাবি তিনি জীবনের বিভিন্ন পট পরিবর্তন করে যখন ইসলামের সায়াতলে এসে আসেন তখন তিনি মিলিয়ে দেখেছেন যে সমস্ত এ গুনাগুনের কথা তিনি শুনেছেন অন্যান্য কিতাবের আছে বলে এবং জেনেছেন সেগুলো তিনি রসল্লাহ সাল্লু আসলামের সাথে মিলিয়ে দেখেছেন মিলিয়ে দেখে তিনি স্বীকার করলেন যে রসুল্লাহ আসলাম হক নবী এটা অবশ্যই আমাদের নবীর জন্য একটি নিদর্শন এবং এই নিদর্শন প্রমাণ করে যারা সোহ্লা আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এবং এই কথাটি বিভিন্ন হাদিসে এসেছে আল্লাহ তাল্লাহ তার কোরআনেও উল্লেখ করেছেন এখানে যে অবশ্যই এটি একটা নিদর্শন যেহেতু বন ইসাইল আলেমগন মহম্মদ রসোল্লা সাল্লাম সম্পর্কে জেনেছে কোরআনে করিমে আল্লাহ তালা এক নবীর কথা উল্লেখ করেছেন তিনি দোয়া করেছিলেন আমাদের নবী সম্প্রতিনিধি ইব্রাহিম আল্লাহ সাল্লাতাম ইব্রাহিম আল্লাহ সাল্লা দোয়া করেছিলেন যে আল্লাহ আবাসহিম রসুলিম আয়াতিকা আল্লাহ তাদের মধ্যে একজন প্রেরণ আপনার আয়াত আপনার কিতাবের আয়াত সমূহ করে শোনাবে তিনি হচ্ছে মহম্মদ রসুল কারণ ইব্রাহিমের বংশধরের মধ্যে ইসমাইল আলহ সালাম তার বংশধর আর কোন কেউ দাবি করেনি একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহসাল্লাম তিনি নব হিসেবে প্রেরিত হয়েছেন এবং সেটাই সঠিকভাবে প্রমাণিত হয়েছে সেই জন্য পূর্ববর্তী কিতাব যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের কথাটি এসেছে সেটা আমাদের কোরআনেই উল্লেখ করা হয়েছে এবং সেখানে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে যে পূর্ববর্তী যে সমস্ত আলেম ছিল কিতাবের তারা স্বীকার করে নিয়েছেন যে তিনি নবী ছিলেন আর তাদের স্বীকার করাটাই প্রমাণ করে যে এটা রসল সাল্লামের একটি নিদর্শন তাহলে আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লাহামের নিদর্শন পূর্ব সময় উল্লেখ আছে এটা কয়েকভাবে হতে পারে প্রথমত যে তাদের বর্তমান যে কিতাব তাদের কাছে রয়েছে যদিও সেটা অনেক বিকৃত হয়েছে বা সেটা তারা তাদের হস্তক্ষেপ ঢুকে সেটাকে বিনষ্ট করে দিয়েছে তারপরেও সেখানে এমন কিছু নিদর্শন এমন কিছু আয়াত রয়েছে যা প্রমাণ করে যে মোহাম্মদ রসোল্লাহ সাল আল্লাম নবী ছিলেন অনুরূপভাবে যারা এই কিতাব সমূহ এর আগে পড়েছেন তারাও তারাও বলেছেন যে তাদের তারাও এই কিতাব সমূহ অর্থাৎ তাওরাত মোহাম্মদ রসল উল্লাহ সাল্লাহ সাল্লামের তার গুণ গান বর্ণনায় সেখানে বিশেষ বিশেষ বিশেষ নিদর্শন সমূহ উল্লেখ করা হয়েছে সেগুলো তারা দেখে তারা তারপর ইমান এনেছিলেন তারা তারপর ইমান এনেছিলেন যেমন হেরাকলা যেমন মাকুকাস নাজিয়াসি এরা প্রত্যেকেই কিন্তু যখনই রসুল্লাহ সাল্লাহাম গুণাগুন সামনে উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকেই তারা রসুল্লাহাম বিশ্বাস করেছেন তোর মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন কেউ ইসলাম গ্রহণ করেননি তোর মধ্যে নাজিয়াসি ইসলাম গ্রহণ করেছিলেন মাকুকাস এবং হেরাক্লা ইসলাম গ্রহণ না করলেও রসুল্লাহ সাল্লাহ আসলামের ফলে তাদের প্রতি তাদের অত্যন্ত ভালো ছিল এর মধ্যে মাকুকাস রসুল্লাহ সাল্লাহামের জন্য হাদিয়া প্রেরণ করেছিলেন আর হেরাকলা বলেছিলেন যদি আমি তার কাছে থাকতাম তার পা ধুয়ে দিতাম তার তারা প্রকাশ করেছিল তাহলে বোঝা গেল যে তারা কিতাবসমূহ পড়েছে এবং তারা জানতে পেরেছে যে এখানে রসুল্লাহ সেগুলিতে রসুল্লাহ আসলামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে সে সমস্ত কিতাব সমূহে দেখা গেছে যে কোরআনে কারিমে সে সমস্ত কিতাবসমূহ যা আছে সেগুলি বারবার উল্লেখ করা হয়েছে যে আহলে কিতাবদের দলিল পেশ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে জিজ্ঞাসা করুন তো কিতাব পড়েছে তারা দেখুক আপনার কাছে যা আসছে তা সত্য কিনা তো এইগুলা প্রমাণ করে যেহেতু আমাদের কিতাবে তাদের বিষয়টি তাদের কথা তাদের কথা তাদের কর্মকাণ্ড তাদের কিতাবের বিষয়টা উল্লেখ করে প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থ হচ্ছে তাদের কিতাবে আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহামের গুণাগুণ বর্ণনা করা হয়েছে চতুর্থ যে ভাবে আমরা বুঝতে পারি যে তাদের কিতাবে আমাদের নবী মাহমুদুর রস্ল্লা সাল্লাসলামের প্রমাণসমূহ উল্লেখ হয়েছে তা হচ্ছে যে তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে ता इसलमण कर फिर देखे से तीन कितबसम विभिन्न जिन बर्णना प्रमाण करी हमें पत्तना और प्रमाण कर पक्ष नबीरें पंचमत जिस प्रमाण करबी मोहम्मद सोल्ला उल्लेख तरफ उल्लेख आज नबी दिन सारा दुनिया के प्रसार लाभ कर পূর্বে প্রাচ্যে এবং পাশ্চাত্যে প্রসার লাভ করবে আলহামদুলিল্লাহ এখন দুনিয়ার প্রাচ্যে পশ্চাৎ সব জায়গাতে মোহাম্মদ রসুল্লাহ আসামের দিন প্রসার প্রচার লাভ করেছে এবং রসুল্লাহ আসলাম যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে বাইতে ওয়াবার এবং মাদার যে গাছের বাড়ি হোক বা ইটের বাড়ি হোক অথবা গাছ কাপড়ের অথবা সুতার বাড়ি হোক বা পশের বাড়ি হোক সব জায়গাতেই রসুল্লাহ আসলামের দিন পৌঁছবে আজ সব জায়গায় সেই দিন পৌঁছে গেছে এসবেই পাঁচটি উপায় আমরা প্রমাণ করতে পারি যে মহাম্মদ রসুল্লা ামের কথা পূর্বতী কিতাব সময় উল্লেখ আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে সরাসরি তাদের কিতাব থেকে কিছু বর্ণনা উল্লেখ করব যা প্রমাণ করে যে তাদের কিতাবে এখনো মোহাম্মদ রাসুল্লাহ এবং যা আমাদের নবীর সত্যতাকে প্রমাণ করে এবং কেমত পর্যন্ত সে সত্যতা বিশ্বাস করার জন্য মানুষকে তা উৎসাহ দেবে আল্লাহ আমাদেরকে বুঝার তহবিক দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ